السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغسله ونؤمن به ونتوكل عليه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 وأشهد أن سيدنا محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعض فاعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم ولما دخلوا على يوسف فأذا إليه أخوه قال إني أنا أخوك فلاتبْت إس فلاتبْت باسما كانوا يعملون قرآن الكريم سورة يوسف आठसठि नम्बर आयात पर आलोचनार पर आलोचना आगे आलोचन बला यूसुफ आल सलाम भाइय मिसर थे फिर एस ते छोटाई के नेार् जब्र का आबेदन करल तक ते कि परामर्श दिए तुमरा सेजा दिए प्रवेश करा एरक और जत सप्ताह आलोचना हजरते यूसुफ आल इलम भाइय ते पितार से नसिहत अनुजायी ता मिसरे प्रवेश करुता को क्ज हल ना ইউসুফা আলাইহ সালাতাম যখন বিনিয়ামিনকে পেলেন স্বভাবতই তাকে দেখে নিয়ে পরিচয় দিলেন মা দখালু আলা ইউসুফা যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল আওয়াইহি আওয়ামী আশ্রয় দিলেন নিরাপত্তা দিলেন আপন করে নিলেন আওয়া ইলাইহি ইউসুফা আলাইহালাম তার নিজের কাছে আশ্রয় দিলেন তার ভাইকে সম্ভবত এখানে কিছু অংশ আল্লাহ তারা এমনি ছেড়ে দিয়েছেন যেটা বুঝে আসে যে দুই ভাই যখন দীর্ঘদিন পরে একাত্রিত হলেন তাদের দুঃখ কষ্ট জীবনে যা গেল একজন অপরজনকে বলেছেন এর এরপরেই ইউসুফা আলহ সালাত সালাম তার ভাইকে আশ্বস্ত করলেন আনা আমি নিশ্চয়ই তোমার ভাই ভালুতাইস বিমা কানুয়াম সুতরাং তারা যা করছে এতে তোমার কোন নিরাশা বা কষ্ট পাওয়ার কোন কারণ নেই ভালা তাবুতাইস বিউসুফ আলহ সালাম এবারে কি করে তার ভাইকে নিজের কাছে রেখে দিবেন ইউসুফও চাচ্ছেন তার ভাইকে अन्य भाई संगे आर कत ना देर तर छोट भाई अमित चाचन यूसुफ आलम एज कौशल अवलम्बन करखसुफ आल सलाम भाई सामान पत्र तैरी दिल এবারে বাদশার পানপাত্র যেটা ছিল পানি পান করার পাত্র বা গিলাস বা পেয়ালা এটা ওদের বস্তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। মানুষেরা যখন রওনা হয়ে গেল পিছন দিক থেকে একজন ঘোষণা করল সোম্মা আদান এরপরে একজন মোয়াজিন আদান দিল এই আদান শব্দের অর্থ হচ্ছে এলান করা ঘোষণা করা এইখানে মোয়াজিন মানে আমাদের না যে আদান দিল এর অর্থ হচ্ছে একজন ঘোষণাকারী ঘোষণা করলিয়া তুহালে ওহে কাফেলা দাঁড়াও নিশ্চয় তোমরা চুরি করেছ তোমরা চোখ এবার ইসুফ আলাইসালামের ভাইয়েরা যখন পিছন দিক থেকে ডাক শুনলেন যে তোমরা চোর দাঁড়াও তারা দাঁড়িয়ে গেল তারা এদের দিকে এবং বললো তোমরা কি হারিয়েছ জোর মানিয়ে তো কিছু একটা হারিয়েছে ওরা মালিকি। আমরা বাদশার পানপত্র হারিয়েছিং আর এটা যে ব্যক্তি তালাশ করে পাবে তাকে এক উডের বোঝা একটা উডের বোঝা পরিমাণ খাদ্য অতিরিক্ত দেওয়া হবে ও আনা আমি এটা দায়িত্বশীল ইউসুফ আলাই ইসলামের ভাইয়েরা বললেন তারা বললেন যে আল্লাহর কথম আল্লাহর শপথ করে বলছি যে আমরা তোমরা নিশ্চয়ই জানো আমরা আমার এবং আমরা চোর নই এবারে ইসুফ আল্লাহ সালামের পক্ষ থেকে যারা তালাশ করতে গেল তল্লাশি চালাতে গেল তারা বলল আচ্ছা তোমরা চোর নও যদি তোমাদের মধ্যে চোর থাকে তাহলে তার শাস্তি কি হবে কারণ ইউসুফ আলাই এটা তার জানা ছিল যে ইব্রাহিম আলাহলামের যে মিল্লাত ইয়াকুবের যে দিন তাতে শাস্তি হল যে ব্যক্তি চুরি করবে তা যার মাল চুরি করল তার গোলাম বানিয়ে রাখা হবে এই এই প্রসঙ্গে প্রশ্ন করা হলো তোমরা যদি চুরি করে থাকো যদি তোমরা ইনকুন্দু কাজবিন যদি মিথ্যা হয়ে থাকো তোমাদের মধ্যে যদি চোর থাকে তাহলে তার শাস্তি কি হবে তারা বলল যা মানবুজি দাফি রহালিহি যেই ব্যক্তির ফলের ভিতরে বা যেই ব্যক্তির বস্তার ভিতরে এটা পাওয়া যাবে ফাহুয়া যাজা উহু সে ব্যক্তি এর যা হবে বিনিময় হবে তাকেই রেখে দেওয়া হবে প্রথমেই যদি বিনিয়ামিন ব্যাগের থেকে বের করা হয় তাহলে মনে করবে লোকের একটা পরিকল্পিত বিষয় এজন্য আগে অন্যান্য ভাইদের ব্যাগগুলো বা থলেগুলো তল্লাশি করা হলো। এরপরে তার ভাইয়ের বস্তার থেকে তার বর্তম থেকে এমনি ভাবে আমি ইউসুফকে কৌশল শিখিয়ে দিয়েছি কিদনা তদ্বীর কৌশল শিক্ষা দান করেছি কারণ মা কানি আফুা হুফি বাদশার যে দিন ছিল তৎকালীন মিশরের যে ধর্ম ছিল সেই দিন অনুযায়ী ইসুফা আহ সালাম তার ভাইকে রেখে দেবেন এটা সমুচীন ছিল না আল্লাহ তবে আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন যেভাবে ইচ্ছে করেন সেভাবেই হয়ে থাকে আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন করেনা জাত যেই ব্যক্তিকে চাই আমি তার দরজা বলন্দ করে দেই এবং সমস্ত জ্ঞানীর উপরে আরেকজন জ্ঞানী রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সবহান ইউসুফ আলহ সালামের কৌশল আল্লাহ তালা বললেন যে এটা আল্লাহ শিক্ষা দান করেছেন এখানে শব্দটা এসেছে মা কানা লিয়াফুফি দিন মালিক এতে বোঝা যায় যে তখনও মিশরে ইউসুফ আল্লাহ সালাম যে দিন প্রচার করছিলেন ইসলাম এটা প্রতিষ্ঠিত ছিল না বরং বাদশাহ ধর্মটাই প্রতিষ্ঠিত ছিল কিন্তু আমরা আগের আলোচনায় বলেছিলাম ইউসুফ আলাইহাল্লাহ তাল্লাম পূর্ণ ক্ষমতা এবং মিশরের সমস্ত কর্তৃত্ব হাতি নিয়েই তিনি ক্ষমতায় বসেছিলেন শুধু একজন মন্ত্রী হিসেবে নয় क्योंकि आज के आया बुझा जाए तक बादशार दिन प्रतिष्ठित अर्थ हल्ला रसुल्लाम जब मदिनये गदिनये गबकि करते मदिनाए इी हुकूमत कायम हवारे दीर्घदिन पर मद हर हराम दीर्घद सूद व्यवस्था चालू चिल তবে এটা লক্ষণীয় বিষয় যে আল্লাহ আর নবী কখনো সুৎখান নেই সে সমাজে প্রতিষ্ঠিত ছিল কারণ মদ একবারে হারাম হয় নাই এটাই ইসলামের শিক্ষা আমেরিকাতে আপনারা যারা ইতিহাস জানেন মদকে অবৈধ ঘোষণা করার পরে সেখানে আইন করা হল কত লক্ষ লক্ষ লোকদেরকে জেলে পড়ে দেওয়া হল হাজার হাজার দোকান বন্ধ করে দেওয়া হলো। এবং কোটি কোটি ডলার ব্যয় করা হল তারপরেও মদের দোকান বন্ধ হয় না বরং আরো খুচরা গোপনে হাজার হাজার দোকান চালু হয়ে গেল এরপরে পরবর্তী সরকার ঘোষণা করল আমি যদি ক্ষমতা আসতে পারি তাহলে মদের দেওয়া হবে এবং সে বিপুল ভোটে বিজয় লাভ করবে কারণ এটা ছিল একটা আইনের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা আর মদিনার ইতিহাস পড়ুন আল্লাহ আকবর আল্লাহর রাসুল সাল আলাই যখন মোদিনায় গেলেন সাহাবাই সাহবাইকরামদের সামনে ইসলামের বিষয়গুলো চলে আসলো। তাদের মেজাজ তৈরি হল তারা নিজেরাই প্রশ্ন করতে রাখলেন কোরআানে আসছে আনিল হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে মদ প্রসঙ্গে আনিল হমরিআল মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে ইসমন কাবির বলুন এ দুইটার মধ্যে মারাত্মক আর মানুষের জন্য অনেক উপকারও আছে তাহলে এখানে পাপেরটা আগে বলা হল উপকারও স্বীকার করা হল এতে হারাম হয় নাই এরপর আল্লাহ তারা বললেন তবে এর গুণাহের দিকটা অন্যায়ের দিকটা বড় লাভের দিকের চেয়ে এটা বলার দ্বারা সাহাবাহিক লাভের পাগল ছিলেন বুঝতে পারলেন যে এটা আমাদের ক্ষতি বেশি লাভের চেয়ে যেটা ক্ষতি বেশি এটা আমরা কেন করতে যাব আস্তে আস্তে তরব করার মাত্রা আদের মেজাজ তৈরি হতে লাগল এরপরে কিছুদিন চলে গেল একবার এক ঘটনা ঘটে গেল এক সাহাবি নামাজ পড়াচ্ছেন মতপাণ করে एम सब मतपान कर दी हल्का फिर अर्थ सम्पूर्ण विपद हे नबी आपने जानिए दिनका फिर हे काफिर दल लाबुमा तुम्हरा जैसे इबादत करो जार पूजा करो आप इबादत करीना ওই যে অনেকে বলে না হিন্দুরা ঈশ্বরের পূজা করে ভগবানের পূজা করে খ্রিস্টানরা ঈশ্বরের পূজা করে মুসলমানরা আল্লাহর পূজা করে সব মিলে একই এটা প্রতিবাদ করা হয়েছে যে না হিন্দুদের ঈশ্বর ভগবান খ্রিস্টানদের ঈশ্বর মুসলমানদের আল্লাহ কখনো এক নয় লা আবুদু, তোমরা তার ইবাদত করছো আমরা তার ইবাদত করি না तुमर तर इबाद करो हमारे इबादत कख करबाद नई तुम इबादत करक् प्रस्ताव कर चलो तेल चलि किसुदाता मानबो कम मानबो तक बला हम लकुम दीकुमिया दिन तुम्हारा आलदा दिन आलदा दिन आ তোমাদের ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা এখানে একটা কথা বলে রাখি যে তাদেরটাকেও দিন বলা হয়েছে দিন ধর্ম তাহলে বুঝে গেল ধর্ম হক হতে পারে বাতিল হতে পারে আজকের আলোচনা এটা আছে সেটা একটু পরেই আলোচনা করছি এখানে বলা হচ্ছে ইউসুফ আল্লাহ সাল্লাম ওই সমাজের ক্ষমতা নেওয়ার পরে একদিনই তিনি কিছু চালু করেছেন বিষয়টা এরকম নয় যেমনটা আল্লাহ রসুলামও सेबाबी जख इमाम नाम सहबाइक रामलाल्ला मतर बेपारे बला है देखें तक हराम हा तक आयात नाजर हो गुपरा हे इमानदारगंज তোমরা মতবান করে মাতাল অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে আসবে না ফকিরের আবার পরে সালাদামাজ ধারে কাছেও যেও না ওই নামাজ পড়তে করেছে আবার বলে মুসাল্লিন ওয়াইল হচ্ছে মুসল্লিনের জন্য এর এরপরে যে কি আছে তা খবর নেই আর আয়াতে বলা হচ্ছে তোমরা সালাতের কাছেও যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা সঠিকভাবে তোমাদের জ্ঞান সুস্থ মস্তিষ্ক না আসবে মাতার অবস্থা দূর না হয়ে যাবে এটা দ্বিতীয় পর্যায়ে আসবে এবং সাহাবাহিকেরাম বুঝতে পারলেন যে যেই জিনিসটা পান করে সালাতের কাছেও যাওয়া যাবে না এটা নিশ্চয়ই জঘন্য খারাপ আল্লাহর নৈপট্য হয় যে জিনিসের মাধ্যমে সালাতের মাধ্যমে সেই সালাত করতে গেলে মদ পান করতে যাওয়া যাবে না নিশ্চয়ইটা জঘন্য খারাপ জিনিস এটা বর্জন করা উচিত কাজে এখন তাদের মধ্যেই বর্জন করার প্রবণতা শুরু হয়ে গেল टना घटल हजरते आलियाल्लाह आल्लाठ दिए उठ घटनाक्रमे एक जगह मत पान कर आल्ला रसुल चाचा हमजा और कैक से एक कवित आशा हिल कवित ममे कविजे से उत्साहित करल आल्ला हमजू হামজা এখন ওঠো না কুটিয়ার কুচগুলো কেটে নিয়ে আসো মাতাল অবস্থায় গিয়ে ওই উট দুটো যে তুমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দান করেছেন আলীকে কুচগুলো কেটে নিয়ে আসছে আল্লাহ রসুল সাল্লা কাছে আলীর নালিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসলেন হামজার কাছে বলার জন্য তখনও তার মাতাল অবস্থা কাটে নাই তিনি অবস্থায় বললেন তুমি তোমার আব্বার গোলাম আল্লাহ রসুল সাল্লাহ সালাম বুঝতে পারলেন যে এখনো সে মাতাল এরপরে অমর রাজি আল্লাহ তালন মত সম্পর্কে আপনি দোয়া করুন আল্লাহর কাছে স্পষ্ট বিধান নাজিল করার জন্য এখন সাহাবাদের মধ্যে এটা দাবি আসলো যে মত সম্পর্কে পরিষ্কার বিধান কি এটা আমরা জানতে চাই এরপরে নাজিল হয়ে গেল নিশ্চয় মত জুয়া ইন্নামাল খমরু খমর মানি মাল মাইসিরু চুয়া ওয়াল আংস মূর্তির বেদিয়ে স্থাপন করা ভাস্কর্য মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কি করা হয় বিডিআরের মোড়ে এরকম রাস্তার মোড়ে শহরের প্রবেশ দ্বারে মূর্তি স্থাপন করা ইন্নামাল খমরু ওয়াল মাই সিরু আংস আবু আংসব নুসব মূর্তি স্থাপন করা মূর্তির বেদিয়ে স্থাপন করা ভাস্কর্য স্থাপন করা ওয়াল এবং বিশেষ এক প্রকারের লটারি এই সবগুলো শয়তানের কাজ রিজিন এগুলো অপবিত্র এবং শয়তানের কাজ ফাজেতানি বুহু সম্পূর্ণরূপে তোমরা মুসলিমের থেকে নিরাপদ দূরে থাকো এ যেতে না পড়ো নিরাপদ দূরে থাকো এই হারাম হয়ে গেল যেদিন হারাম হল আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবিদের অবস্থা কি ছিল একজনে মদের প্যালা মুখের কাছে তুলে নিয়েছেন এর মধ্যে আরেকজন বলল আরে মদ হারাম হয়ে গেছে সঙ্গে সঙ্গে পেলা ভেঙে ফেলেছেন মদিনার গলিতে মদ এমনভাবে ছেড়ে দেওয়া হল বৃষ্টি হলে পরে ঝড় বৃষ্টি হলে পানি যেরকম নালা দিয়ে প্রবাহিত হয় মদিনার গলিতে মদের নালা প্রবাহিত হয়ে গেল বুঝা গেল ইসলাম সব কিছুকে একদিন হারাম করে নেই এভাবে ধীরে ধীরে ধাপে ধাপে পূর্ণতা অর্জন করেছে ইউসুফ আলাইহ সালাতাম মিশরের পূর্ণ ক্ষমতা নিয়েই তিনি ক্ষমতা আরোহণ করেছেন কিন্তু সব জায়গায় তিনি এখন পর্যন্ত দিন প্রতিষ্ঠিত করতে পারেন নাই সেজন্য কিছু কিছু ক্ষেত্রে যেমন চোরের বিধান হয়তো ওই সময়কার প্রচলিত ধর্মে ভিন্ন ছিল ইউসুফ আলাহিসুলসালাম নিজের ক্ষেত্রে সেই ভিন্ন आईन प्रयोग करते चाना मदीनात करो केलदा रेखे यूसुफ आल्लाम तरह भाई के रखारे कौशल अवलम्बन कर लें। ওই প্রচলিত আইনের অধীনে নয় বরং ইউসুফলামের বাপ ইয়াকুব আলাই ইব্রাহিম আলাহিসালাম তাদের যে বিধান ছিল সেই বিধান অনুযায়ী তিনি রেখে দিয়েছেন এটাই বলেছেন আল্লাহ আলমিন বাদশাহ যে প্রচলিত দিন ছিল সেই দিনের মধ্যে সম্ভব ছিল না ইউসুফ আলাহ ইসলাতাম তার ভাইকে রেখে দিবেন এজন্য আল্লাহ রাব্বুল্লাহ আলমিন कौशलता शिक्षा दिल से ही रखा आल्ला मतसार झेले खुब जरूरी दीन इल मालिक बोला बात सार दिन अपन जरूरी कारण दिन मालिक धर्म देशर लोकसरे धर्म हम হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলো ধর্ম মুসলমান ধর্ম কিন্তু এর বাইরে যে বিভিন্ন মতবাদ আছে রাজনৈতিক মতবাদ এগুলো ধর্ম না এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি দিন শব্দের বিভিন্ন অর্থ আসে যেমন মালিক ইয়মি দিন এখানে দিন মানে হচ্ছে বিচার দিন প্রতিদান দিবস আর হচ্ছে দিন কোরআনের বহু জায়গায় আছে দিন মানে হচ্ছে একটা পূর্ণাঙ্গজ্জীবন ব্যবস্থা যার কিছু অংশ থাকে বিষয় কিছু অংশ থাকে স্বীকার করা মুখে স্বীকার করা বিষয় কিছু অংশ বাস্তবে অঙ্গ দিয়ে আমল করা বিষয় এই তিনটা জিনিসের সমন্বয়ে যেটা হয় তার নাম হচ্ছে দিন মুখে স্বীকার করা যেমন আমরা মুসলিমরা মুখে স্বীকার করি আশা আশা আব্দুহু এটা মুখে স্বীকার করা ফরজ যারা বোবানা হ্যাঁ বোবার জন্য জরুরি ইঙ্গিত করে দেখাতে হবে এই সাক্ষী না দেওয়া পর্যন্ত ইসলামে প্রবেশই করে না আমি যেটা প্রায় বলে থাকি আমার জাতি লাই লাই ল পরে ঠিকই কিন্তু এর অর্থ বুঝে না আদালতে একজন সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়েছে খুনের মামলার আসামি সাক্ষী জজ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কি জন্য এসেছো এখানে খুনের মামলার সাক্ষী দেওয়ার জন্য আচ্ছা বলো কে খুন করেছে তা তো জানি না আচ্ছা কাকে খুন করলো তা তো জানি না জজ সাহেব কি বলবেন এটা ফাঁসলামি করার জায়গা আর পাওয়া নাই আদালতে ফাঁসলামি করতে আসতে যা দল পুলিশ হল পুলিশকে বলো এ ঢুকা আদালতের সাথে সে চরম অবমাননা করেছে এইখানে যেমন পরিষ্কার যে না জেনে বুঝে সাক্ষী দেওয়া যায় না লাই রেহার নদীটা বোঝা যায় না আর শাহাদুয়ার লাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন নেই কি হচ্ছে এটা বুঝতে হবে কি সাক্ষী দিচ্ছি কোন খবর নেই কিসের সাক্ষী আল্লাহ ছাড়া আর কোন নেই কোন মহাবুদ নেই তার আনুগত্য করা যাবে না বিধান মেনে চলা না। কারো বিধানের সঙ্গে যে জায়গায় কোন বিধানের সংঘর্ষ আছে সেই ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো বিধান সে হোক শাসক সে হোক বাবা সে হোক বীর বুজুর্গ যে হোক না কেন আল্লাহর বিধানের বিরুদ্ধে অথবা সাংঘর্ষিক যদি কোনো বিধান হয় তামানা যাবে না এটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইনুগত্য পাওয়ার মালিক নেই আসাদা ইলা মাহবুত যার করা হয় আল্লাহ ছাড়া কার অনুগত্য করতে পারবো না এইটা বুঝে শুনে সাক্ষী দেয় এরপরে সাক্ষী দেয় কি ওয়া শাহ মোহাম্মদানুহুয়া রাসুল হু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সালাহাম আল্লাহ তালার প্রেরিত বান্দা এবং রাসুল তিনি আমার আদর্শ পুরুষ আমাকে তার আদর্শই মানতে হবে তাহলে আর লিল আদর্শ কালমাক্সুর আদর্শ বা আব্রাহম লিঙ্গের আদর্শ মুসলমান গ্রহণ করতে পারে বোঝা গেল সাক্ষী দেয়ার পরে বা গণতন্ত্র করে এরপরে আবার সমাজতন্ত্র করে এর তারপরে জাতীয়তাবাদই আন্দোলন করে ইসলামের কোন জাতীয়তাবাদ নাই কোন ডেমোক্রেসি নাই কোন সমাজতন্ত্র নাই সবকিছু ইসলামের আলাদা তন্ত্র আছে এটার নাম দিন এই জন্য এরা পরিষ্কার হতে হবে আল্লাহ সব কোরআনে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর কাছে দিন আমি বলছি দিন কাকে বলে দিন মানে একটা অবসরাকে স্বীকার করা মুখে স্বীকার করা যেন আমরা স্বীকার করলাম আল্লাহ লাইল্লাহ পর স্বীকার করলাম অসাধারণ মোহাম্মদ আসলে স্বীকার করলাম এরপরে আল্লাহর মালায়িকা ফেরেস্তাদের মুখে স্বীকার করলাম ফেরস্তা আছেন তাদের কাজ কি তা স্বীকার করলাম নবিরদের স্বীকার করলাম মৌখিকভাবে এরপরে এটা অন্তরে বিশ্বাস করা তাস্তিক জানান তাস্তিক জানান অন্তর বিশ্বাস করা যে আমি এটা অন্তরেও বিশ্বাস করে লালন করি আপিদা রাখি তিন নাম্বার কাজ হচ্ছে কি স্বীকার করলাম কিন্তু আল্লাহর হুকুম নামাজ করে নামাজ করলাম না একজনের স্বীকার করলাম আপনি আমার মালিক আপনি আমার মহাজন আচ্ছা ঠিক আছে এই কাজটা করো এটা করতে পারবো না আচ্ছা ওইটা করো এটা করতে পারবো না আপনি আমার মহাজ আমরা স্বীকার করলাম যে আল্লাহ ছাড়া কোন রেখা নেই আমি তার নির্দেশ মেনে চলবে বিশ্বাস করি আল্লাহ বললেন সালাদ কায়ম করো এটা মানতে পারবো না আল্লাহ বললেন আদালতে আল্লাহর আইনদী বিচার করো এটা মানতে পারবো না আল্লাহ বলেন সংসদে আল্লাহ দিন কায়ম করো ওখানে আল্লাহ বিধান করে না মুসলমান আমরা আল্লাহর বান্দা আল্লাহ তোমার বান্দা আমরা সবাই আসাদল্লাহ জাহিদাল্লাহ এটা ওই আদালতের সাক্ষীর মতোই হলো। এই জন্য তিনটা জিনিসের সমন্বয় ইমান হয় কয়টা জিনিসের নাম মুখস্থ রাখবেন একরার উন কি বললাম বুকে স্বীকার করা তসদিক জানান অন্তর দিয়ে বিশ্বাস করা কি করা তিন নাম্বার আমার উন বিল আর কান বাহ্যিকভাবে সেটাকে আর দিয়ে অঙ্গ দিয়ে সেটাকে বাস্তবায়ন করা সারা পরি আমরা অঙ্গ ব্যবহার করি সমে অঙ্গ ব্যবহার করি এরকম ভাবে হজে আমাদের অঙ্গ ব্যবহারিত হয় বাস্তবায়ন করা তাহলে তিনটা জিনিসের মুখে স্বীকার করা অন্তর বিশ্বাস করা এবং বাস্তবে বাস্তবায়ন করা এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ইমান এর নাম দিন এরকম ভাবে যদি কোন ধর্মে কোন আলাদা কিছু মতবাদ থাকে ওটাও দিন আল্লাহ বলছে তোমাদের জন্য একটা স্বতন্ত্র দিন দেওয়া হয়েছে সেই দিনটার নাম হচ্ছে ইসলাম দিনের নাম কি এবং ওটাই একমাত্র তোমাদের দিন এখানে সবচেয়ে ক্ষতি করেছে যে জিনিসটা সেটা ফসলুদ্দিন ইসলামকে দিনকে রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করে মসজিদে ঢুকিয়ে দিয়েছে ধর্মকে এই কাজটা সর্বভক্ষণ করেছে খ্রিস্টানরা খ্রিস্টানরা বৈরগ্যবাদ তৈরি করে ধর্মকে আলাদা করেছে ধর্ম হচ্ছে জঙ্গলে থাকো বিয়ে করবা না এবাদস্পে থাকো সব করে করে ইসলামকে ওরা ঢুকিয়ে দিয়েছিল খানটা মন্দিরে গির্জায় সীমাবদ্ধ করে দিয়েছিল আর জীবনের বিশাল অঙ্গকে আলাদা করেছে ধর্ম থেকে ইসলামের মধ্যে এটা ততদিন পর্যন্ত ঢুকতে পারে নাই যতদিন পর্যন্ত ইসলামের মধ্যে সুফিবাদের জন্ম নেয় নাই এই খ্রিস্ট মতবাদ থেকে সুফিবাদের জন্ম খ্রিস্টম হিন্দু মতবাদ থেকে সুফিবাদের জন্ম হিন্দুদের বৈরগ্যবাদ খ্রিস্টানদের বৈরগ্যবাদ এই যে গির্জা মতবাদ যাদের বক্তব্য ইসলামকে দিনকে ধর্মকে রাজনীতি থেকে মুক্ত করো আলাদা করো রাজনীতি করবে এক দরে ধর্ম পালন করবে একদলে ইসলাম এরকম ঠুনকো কোন ধর্মের নাম নয় আল্লাহ সুবাহা পরিষ্কার করেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র দিন হচ্ছে ইসলাম এবারে ইসলামটা পরিপূর্ণ কিনা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ হোসেন হ্যাঁ পরিপূর্ণ এটা কোন অর্ধেক না যে মসজিদে অর্ধেক থাকবে বাইরে আর একদে আল্লাহম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ হয়ে গেছে মোকাম্মল হয়ে গেছে আমার নিয়ামত তথা অলিজ নাদের হচ্ছিল কোরআনের বাণী আজকে তা সমাপ্ত করে দেওয়া হল ওরা ইসলাম এবং কয়েমত পর্যন্ত ইসলামকে তোমাদের দিন রূপে মনোনীত করলাম তোমাদের দিন তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকেই মনোনীত করলাম এছাড়া আর কিচ্ছু চলবে না পরিষ্কার হলো দিন মোকাম্মা পরিপূর্ণ এবারে আমরা পরিপূর্ণ প্রবেশ করবো না অর্ধেক প্রবেশ করব। কোরআনকে জিজ্ঞেস করি সব কোরআনে আছে আমি আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ যারা আল্লাহ বিশ্বাস করেছ ইসলাম গ্রহণ করেছ ও দু ফতান তোমরা ইসলামের পরিপূর্ণ প্রবেশ করো অর্ধেক প্রবেশ করবে অর্ধেক বাহিরে থাকবে খবরদারটা হতেই পারে না আল্লাহ তালা সুরাই একশো পঞ্চাশটা মানে বলেছেন যারা অর্ধেক মানে অর্ধেক মানে না তারা কি আল্লাহ বলছেন মসজিদের সরাত পাবে আল্লাহর হুকুম দিয়ে আদালতে বিচার চলে ব্রিটিশ আইন দিয়ে সংসদ চলবে আল্লাহরেন ছা দিয়ে ব্যাংক চলবে আল্লাহরেন বাদ দিয়ে সব জায়গায় আল্লাহরাইন চলবে না খালি মসজিদে চলবে এরকম যারা অর্ধেক মানবে অর্ধেক মানবে না এবারে আসুন ইসলামের পরিপূর্ণ প্রবেশ করতে হবে এটা আমি বলে থাকি যে একজন লোক আপনার বাড়িতে গেল দরজা দিয়ে অর্ধেক ভিতরে ঢুকলেও অর্ধেক বাইরে আপনি কি বলবেন তাকে ঢুকলে পুরো ঢুকলে পুরো হক অর্ধেক ঢুকবে অর্ধেক বাইরে চলবে না এটা তো আপনার বাড়িতে যেমন অর্ধেক ঢুকলে আপনি পছন্দ করেন না আল্লাহর দিনের মধ্যে আপনি অর্ধেক ঢুকবেন অর্ধেক ঢুকবেন আল্লাহ কি করে পছন্দ করবেন এই জন্য আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন ফাতান ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এবারে আল্লাহ তালা বলতে শুনুন ভালো করে মরার আগে ইসলাম ছাড়ার মরিল খবর তার খবর আছে কিন্তু এই জন্য পরিষ্কার থাকতে হবে আজকে দিন এখানে আছে দিনের মালিক দিন বিভিন্ন রকম হতে পারবে সেজন্য আলোচনা করছি দিন খ্রিস্টানদের দিন একটা এভদি দিন একটা প্রত্যেকটা আমাদের আকিদের কিছু বিষয় আছে জীবনবিধানের কিছু বিষয় আছে গণতন্ত্রের মধ্যে আকিদের বিষয় আছে গণতন্ত্রের আকিদের বিষয় কি জনগণ ক্ষমতা মালিক জনগণ ক্ষমতা মালিক এটা আকিদের বিষয় এরপরে আরেকটা বিষয় আছে যে দেশের একটা সংবিধান থাকবে এই সংবিধানও দেশ পরিচালিত হবে ওই সংবিধান আমি খেলে বাংলাদেশকে বলছি না কি আবার আমার এই বক্তব্যকে বাংলাদেশ সংবিধানের বিরুদ্ধে বলার চেষ্টা করবেন না এটা আমি একটা সামগ্রিক বক্তব্য পুরো দুনিয়ার জন্য দিচ্ছি দুনিয়ার মুসলিমদের জন্য আমি আমার বক্তব্য খালি বাংলাদেশের চিন্তা করে সময় এজন্য এটা খেয়াল রাখবেন কারণ অনেক শত্রু আছে যারা আমার বক্তব্যকে বিকৃত করে আমার এই বক্তব্য কোন দল গোষ্ঠীর বিরুদ্ধে না আমার বক্তব্য গোটা ইসলামের বাহিরে যারা সবার বিরুদ্ধে ইসলামের বাহিরে সবার বিরুদ্ধে সে যেই হোক না কেন পরিষ্কার বুঝতে হবে প্রত্যেকটা দেশের একটা সংবিধান গণতান্ত্রিক যত আছে আমেরিকা আছে বাংলাদেশ আছে হিন্দি আছে যত সব দেশের সংবিধান লেখা থাকবে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশেও আছে ওই সূত্রে বিষয় ধারার একে লেখা আছে লেখা এটা এরপরে লেখা আছে সাতের দুইতে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে এই আইনের সঙ্গে অন্য অন্য আইনের যতটুকু অসামঞ্জস্যশীল অতটুকু বাতিল হবে এটা অন্য দেশেও আছে এই অন্য আইন বলতে যদি অন্য দেশের আইনকে বলে আপত্তি নেই আমাদের কিন্তু আমরা দেখি কোরআনের আওতাভুক্ত কোরআনের যে সমস্ত আইনগুলো এর সাথে সাংঘর্ষিক সেগুলো বাতিল হয়ে গেছে চোরের হাত কাটার আইন মদের আইন সুদের আইন জেনা বেড়েছে আইন এরকম যত দণ্ডবিধি যত আইন আছে সব বাতিল হয়ে গেছে এক ধাক্কায় এরকম ভাবে ইসলামকে আলাদা করে ফেলা হয়েছে আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলছেন আল্লাহ তালা তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন ফালাতামুতুন্না ইং তুম মুসলিমুন খবর দা তোমরা মৃত্যুবরণ করোনা মুসলিম না হয়ে কিনা হয়ে মৃত্যুবরণ করোনা মুসলিম না হয়ে কারণ কবরে গেলে তোমাকে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করা হবে মা দিন ওখা তোমার দিন কি ছিল তখন তুমি বলবে আমি যাসক ছিলাম বাসক ছিলাম আমি গণতন্ত্র ছিলাম আমি রাজতন্ত্র করতাম আমি এহুদি ছিলাম আমি খ্রিস্টান ছিলাম এই সবগুলো ধর্ম প্রত্যেকটা আলাদা মতামত আছে ইসলামের বিশ্বাস যেমন আইন কালীন আল্লাহর পক্ষ থেকে আসবে এবং জনগণের কল্যাণে অব দ্য আল্লাহ বাই দা ও ফর দা পিপল গণতন্ত্র বলে অফ দ্য ফর দ্যাম বলে জামিয়ান তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো গণতন্ত্র বলে দল তৈরি করো একটা সরকারি দল একটা বিরোধী দল বিরোধীর মধ্যে একটা প্রধান বিরোধী আর এগুলো ছোটো দল থাকবে দেশকে বিভক্ত করতে বিভিন্ন দলের দলে আর মারামারি করবে রাস্তায় এটা গণতন্ত্রের বড় শিক্ষা এরকম ভাবে শিক্ষা আলাদা আছে তাদের আবার আলাদা শিক্ষা আছে এগুলো প্রত্যেকটা ধর্ম এই বলছে দিন দিন মানে ইহুদি দিন খ্রিস্টান দিন এহুদি দিন কুফাদের দিন এইরকম গণতন্ত্র দিন ধর্ম নিরপেক্ষ ধর্ম এটা একটা ধর্ম ধর্ম নিরপেক্ষ ধর্ম এটা ধর্ম কোন ধর্ম মানি এটা একটা ধর্ম যে মানি নে ধর্ম কারণ ধর্ম কাকে বলে ধর্ম যার পানির ধর্ম হচ্ছে প্রবাহিত হওয়া তো এরকম আপনার কি ঠান্ডা হওয়া পানি গরম করলেও মানে ঠান্ডা থাকে কেমনে আপনি গরম পানি আগুনে মারেন কি হয়ে যাবে আগুন নিবে যাবে তাহলে বুঝা গেল পানির ধর্ম ঠান্ডা পানির ধর্ম তরলতা এটা থেকেই যায় এরকম মানুষের একটা ধর্ম আছে দিন আছে যে যেটা গ্রহণ করে ওটা তার দিন ইসলাম বলছে ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন এটা পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে হবে এই এখানে দীন মালিক বলে বোঝানো হচ্ছে বাতিল দিন এই বাতিল দিন বাতিল ধর্মগুলো বাতিল করে বর্জন করে একজন মুসলিম পূর্ণাঙ্গ ইসলাম গ্রহণ করবে এরকম গ্রহণ করতে পারলে সে ব্যক্তি মরার পরে যখন প্রশ্ন আসবে মা দিন সে বলবে দিন ইসলাম আর যদি বস্তিতে থাকেন এক আল্লাহ হুকুমে বাইরে আল্লাহ হুকুমে আপনি আমি এই কি ছিলাম ছিলাম খ্রিস্টান ছিলাম এরকম উত্তর কোন উত্তর কাজ হবে না এজন্য জন্য দিন এটা একটা পূর্ণাঙ্গ দিন ইসলাম আসার পরে অন্য কোন ধর্ম পালন করার সুযোগ নেই আপনার ইতিহাস পড়বেন আল্লা বসে আছেন এর মধ্যে আমরা অনেকদিন ভালো পাই হ্যাঁ তোর এ হজিদের কাছ থেকে আমরা অনেক ভালো ভালো কথা পাই যেগুলো খুব ভালো লাগে আমাদের কাছে মজা লাগে আফা তারা তোমা বা কি কিছু লিখে রাখবো আল্লাহ রসুল সালাম বলেন এখানে এরকম আছে আর একটা আসছে আল্লাহ রসুল সাল সালাম কের সামনে তিনি পড়া শুরু করলেন সিদ্দিকার জন্য বললেন আতকা অমর অমর তুই যদি মরে যেত অমর তুই যদি মরে যেত অমর তুই যদি মরে আল্লাহ রসুলের যে হারাদিগুলো লক্ষ্য না উনি তাকালেন তাকিয়ে দেখলে আল্লাহ রসুলের চেহারা রাগে লাল হয়ে গেছে সুন্দর মানুষ সাদা মানুষ লাল হয়ে গেছে চেহারা অমর বুঝতে পারলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম রাগ করেছেন সঙ্গে সঙ্গে তবা করলেন তিনি বললেন রদিত বিসলামে দিন আনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাহাম নবী আমার রসুলা আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসেবে। এবং মোহাম্মদ সাল্লাহ সালামকে আল্লাহ রসুল ইসলাম গ্রহণ করলাম উনি তৌবা করলেন এরপর আল্লাহ তোমরা কি সেই বিভ্রান্তির মধ্যে আছো যেরকম বিভ্রান্তির মধ্যে খ্রিস্টানরা করেছিল তারা ধর্মকে আলাদা করেছে জীবনের বিশালাঙ্গ ধর্মকে বিচ্ছিন্ন করে দিয়েছে ধর্মকে তারা গির্জা দিয়েছে মন্দির ঢুকিয়ে দিয়েছে তোমরা সেই বিভ্রান্তির মধ্যে আছো জেনে রাখো তাদের যে বিহা পাইদান আগেই যেতাম আমি তোমাদের কাছে একটা স্বচ্ছ পরিষ্কার পূর্ণাঙ্গ দিন পেশ করেছি আর জেনে রাখো তুমি তাওরাত তাওরাতনি আমার সামনে হাজির হয়েছ অল্লাহ লাউকান অলাউকান जदि आपके मुसा नबी जीवित थकतो मुसा नबी मुक्ति पेतना जतरण प्रवेश कर मुसा नबी परकाले मुक्ति पेतना परिष्कार इस्लाम नबी हम दिन कोर आसार पर जत धर्म सब बिल्कुल एन अनेक पीड़ तैरीय যারা বলে ইসলাম স্নান করে যেমন হিন্দুরা এরকম স্নান করেছে গত শুক্রবার কুয়া আছে সেই কুয়ায় লোক শত শত লোক গোসল করছে পাপ মোচনের জন্য শুরু হল হিন্দুদের গঙ্গা স্নান আর মুসলমানদের মাজারের পুকুরে স্নান একই না মনে রাখতে হবে আল্লাহকে এই সমস্ত পিঠিতে হচ্ছে মাকালে মুক্তি পেত না আমার অনুসরণ করা ছাড়া আর এক হাদিস আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে জাহান নামের পচা গলা লাচে পড়তে হবে জাহান নামে লিক্ষিপিত হবে এই কারণে কাছেরা অনেক ভালো কাজ করে মানুষ মনে করে যে অনেক নাক করে ভালো কাজ রাস্তাঘাট দান করে কোরআন তাও বলা আছে যারা কাফের তারা যে ন্যা কামল গুলো করে এগুলো মরিচিকার মতো যেমন বালুর ময়দানে পিজ ঢালা রাস্তায় দূরের থেকে তাকালে থই থই করে পানি দেখা যায় দেখে যে পানি নাই আল্লাহ তারা বলছেন যে রকমই হবে তারা মনে করে পরকালে মুক্তি পাওয়া যাবে আল্লাহ বলছেন হাতিন সেই মরিচিকার মতো যেগুলো বাস্তবে কিছুই নাই এখানে যাওয়ার পরে তারা কিছুই পাবে না হ্যাঁ তবে হতে পারে যে কাফের एक भलो काफे खराब काफे भलो काफे शि कम खराब काफे शास्ति बस अबू तोलेब आल्लाबी जो सबकिछ इसलाम ग्रहण कर नाई जान्ना दलिन लागे जब इमाम ग्रहण कर लोक जानना देते पुरान हदीज के बुझी से ही लोकता हतो आल्ला नबीर आपन चाचा हजरत आलिर अब्बा अबू तोलेब क्या होबू तोलेब কিন্তু আবু তালে জাহান নামী তারা বোঝা যাচ্ছে জাহান নামী হাদিসে আজ আল্লাহ মেয়েরা দিকে দেখলেন যে জাহান নামে চলছে তার শাস্তি সবচেয়ে কম পায়ে দুটো জাহান নামের আগুনের ফরম পরিয়ে দেওয়া হবে যার তাপে তার মাথার ঘিলু পর্যন্ত টক বক করে ফুটবে এরপরে কি আরো দলিল লাগবে এরপরে কি আরো দলিলের প্রয়োজন আছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ না করলেও মুক্তি পাওয়া যেতে পারে मुसलमान परिष्कार होते परकाले मुक्तर जो इसलाम आसार पर कुरान आसार परी मोहम्मद सरासल आसार पर जदि को इसलम ग्रहण करना मारा जाएक् झान नामी से व्यक्ति क्लाफर पीरकाले मुक्तर जो इसलाम ग्रहण कर दरकार नहींकाले मुक्तर जो कुरान हादीपुर मारा दरकार नहीं ख्रिस्टान हिंदू बौद्ध जे जहा डे आल्ला के पे कोरोकाले मुक्ति पे एरक जदि को से पीड़ हो ধরণী আজকে পরিষ্কার হয়ে গেল দিন ক রকম একটা হচ্ছে দিন হক ইসলাম এটা হক দিন কেমন পর্যন্ত হকের উপর থাকবে আর বাকি সব ক্ষো বাতিল আল্লাহ সহান আমাদেরকে দিনে হকের উপর অটল থাকার তৌফিক দান করি